بسم الله الرحمن الرحيم و بركم نورم و اشين دالو الله النامي شرو ومن احسن قولا ممن دعا الى الله <تصفيق> عليه <سؤال> وسلم فقالت يا رسول الله ان ابا سفيان رجل شحيح لا يعطيني من النفقه ما يكفيني ويكفي بني الا ما اخذت من ماله بغير علمه فهل علي جناح فهل علي في ذلك من جناح فقال خذي من ماله بالمعروف ما يكفيك وما يكفي بنيك متفق عليه মহান الله দিনের কিছু দায় দায়িত্ব দান করেছেন যে দায়ী দায়িত্ব পালন করা আল্লাহ ফাকরাবুল আলমিনের হকের ক্ষেত্রে রসল উল্লাহ সাল্লা সাল্লামের অধিকারের ক্ষেত্রে এবং প্রত্যেক মুসলিমের বা আত্মীয় স্ব তার আগে আত্মীয় স্বজন বাপ মা স্ত্রী ছেলেমেয়ে নারীদের ক্ষেত্রে স্বামী ছেলেমেয়ে ইত্যাদি সকলের ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল আলমিন কিছু দায়িত্ব দান করেছেন এই দায়িত্বগুলি আল্লাহ পাক আরোপ করেছেন সেগুলি আমাদেরকে আদায় করতে হবে এর মাধ্যমে একজন মানুষের সাথে এক আত্মীয় সাথে এক আপন জনের আর এক আপন জনের সাথে সম্পর্ক ভালো হবে ভালো থাকবে সালাম নাজিল মাহমুদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপর যিনি এই ক্ষেত্রে সুন্দরভাবে দিক নির্দেশনা দান করেছেন আজকে বলব হাদিসে আমাদের বিষয়বস্তু হচ্ছে বাবুল নাফা কাত ব্যয় বহন সম্পর্কে এ অধ্যায় কিছু ব্যয় করা রয়েছে যেগুলি আপনার উপর বোঝা এই বোঝাগুলি আপনাকে আপনার কাঁধে নিতে হবে এবং সেগুলি আড়ে করতে হবে ভরণ পোষণ হোক যেটাকে সাধারণত ভরণ পোষণ বলে জানি এছাড়া যারা আপন স্ত্রী ছেলে মেয়ে বাপ মা আরও পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছে বিস্তারিত আলোচনায় আসবে কার কার বহন করা খরচ বহন করা তাদের ভরণ দায়িত্ব নেওয়া তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া তাদের বাসস্থানের দায়িত্ব নেওয়া একজন মুসলিমের জন্য ফরজ যেমন एक खरज खर्चा कारोपर फरज छपन्न मोटामुटी स्वलम्बी क्या करते शिखे उपार्जन जो्यपनार फरजन फरजय हादी पौरा आयाते বাবু নাফাকাত টাকা পয়সা বা অন্য অন্য ধন সম্পদ যেগুলি ব্যয় করা কোন মানুষের ওপর শরীয়তের পরিভাষা এর সংজ্ঞা সম্পর্কে বলছেন হেয়া কেফা তো মাইয়া মুনহু भरण पोषण खर्चार दायित्व अपन ओपर रही अभिभावक हिसाब से कांधे बहन कर तो खाद्य व्यवस्था अखिस्तान पोशाकान वास्थाना एक जन मानसिष्ट जिस प्रयोजन रही चिकित्सा हम चिकित्सा शिक्षा लेखा पढ़ार बस आज लेखा पढ़ार खर्च এ সমস্ত কারোনা কারো ফরজ হয়ে ভাষ্যকার বলছেন যে এই খরচ খরচা বিভিন্ন রকমের এক হচ্ছে নাফাকাতু জৌজাত স্ত্রীদের ভরণ পোষণ বা খরচ খরচার দায়িত্ব নাফাকাতুল আকারিব আত্মীয় স্বজনদের খরচ খরচার দায়িত্ব নাফাকাতুল মামালিক মিন রাখি ও হাইওয়ান এইরকমই আপনার অধীনস্থ সব দাস দাসী যদি দাস কিত দাস কিত দাসীর যুগ হয় তাহলে তাদের ভরণ পোষণ দায়িত্ব যদি আপনার বাড়ির চাকর হয় চাকর কাজের মেয়ে কাজের ছেলেরা থাকে এদের সাথে যে এরকম চুক্তি হবে যদি চুক্তি হয়ে থাকে যে শুধু আহ সুখাসুখী টাকা পয়সা বেতন দিয়ে শেষ খাওয়া দাওয়া কিছু দেবেন না তাহলে কোন দায়িত্ব নেই আর এছাড়া কিন্তু যদি এরকম থাকে যে না ওর খাওয়া দাওয়া দিতে হবে তার কাপড় চোপড় দিতে হবে যেমন যারা বছরকে বছর চাকর থাকে কাজের ছেলে মেয়েরা থাকে তাদের ক্ষেত্রে সাধারণত এইরকম আমাদের দেশের পরিবেশ আছে তাহলে ওসব দায়িত্ব বহন করা খরচ আপনার কি এদের সময় কাপড় দিবেন আপনার চাকর চাকরানিকে কাজের ছেলে কাজের মেয়েকে দিতে হবে তাদের খরচ খরচা দেবেন আপনার ছেলে মেয়ে স্ত্রীর খরচ খরচা দেবেন তাদেরও খরচ খরচা দিতে হবে এই এইরকম ওয়াই হাই এমন কি পশু পাখি যদি আপনার অধীনে পশু পাখি থাকে আপনি সেগুলিকে আবদ্ধ করে রেখেছেন ফ্রি ছাড়েননি তাদেরকে তাহলে তাদের হ্যাঁ সেসব পশুর পাখির যা লাগে প্রয়োজন প্রয়োজন তা আপনাকে মেটাতে হবে খাদ্য পানীয় থাকার সুব্যবস্থা ইত্যাদি যেমন গৃহপালিত পশু গরু আছে আপনি গরু পোষছেন গরু না খেতে দিয়ে চলবে চারাদের না বাণীদের না পাখি অনেকে খাঁচাতে ভরে রাখেন শৈর জন্য দেখার জন্য সৌন্দর্যের জন্য কিছু পাখিকে কে রাখেনা রেখে না এ রাখা জায়গ কেনা মাসলা ভাস্যকর আলোচনা করেছেন শাল ওখানে গেলেও শুধু পানি দিলা হবে না পানি দিয়ে বাঁচবে নাকি খাদ্য পানিও যা প্রয়োজন এমন জায়গা রাখবে না যে মরে যায় হ্যাঁ জায়গায় রাখতে হবে না ফাঁকা তো সাবে এত বি এই যে খরচ খরচা বহন করার বিষয়টি অনুযায়ী যেন খরচ করে বহন করে খরচ করা মানে আপনার ব্যক্তির স্বার্থে খরচ খরচা করা নাই হ্যাঁ যেখানে ইচ্ছা সেখানে আমি খরচ করলাম আমার টাকা এটা বোঝানো হয়নি এখানে খরচ করা মানে ব্যয় বহন করা কারো ক্ষেত্রে সেটা নিজের ক্ষেত্রে যেগুলো রয়েছে সেই প্রয়োজন এবং হাদিস দ্বারা প্রমাণিত সন্না দ্বারা প্রমাণিতাউল নবী সাল্লা সাহিজি আমার কাছে টাকা পয়সা আছে কার থেকে শুরু করবো খরচটা প্রথম কার ওপর করব। নিজের ওপর বাপের ওপর মায়ের ওপর বেমান্তাউল যা বা আত্মীয় স্বজন গ্রামবাসী কাকে খাওয়াবো হ্যাঁ ওস্তাদ বুঝা গেছে সে ওস্তাদ যে কোন সাবজেক্টের হোক না কেন देखाशनार दायित तुम्हारे फरज कर पहले आशे पास डने बे गणे कार भरण पोषण फरजे आखन शुरू करते ওটা সম্পন্ন করার পরে তখন বন্ধু মহল আছে ভাই মাঝে মাঝে আমি খাওয়াবো বন্ধু মহলকে সেটা আমাদের কাছে এবার বাপের খাবার জড়াইতে পারেন না মায়ের খাবার জড়িয়ে পারেন না ওইদিকে ত্রুটি করেন আপনি স্ত্রী ছেলেমেকে কে দেওয়ার ক্ষেত্রে একবারে গৃহবন ছেলে মেয়েদের খরচরি খাবার জুড়ে পারেন না আর এইরকম খরচ রয়েছে যারা এখনো কাজের যোগ্য হয় তাদের খরচ দিতে পারছেন আর বন্ধু বান্ধব নিয়ে পার্টি করছেন আপনি ওটাই জানেন বেমান তাউল যার ভরণ আপনার উপর ফরজ আছে তার থেকে শুরু করেন আপনি তাদের থেকে শুরু করেন এবং এই বিষয়ে ঐক্যমত রয়েছে ওয়াজমাল আলা জুমলা। মোটামুটি এর উপর ঐক্যমত রয়েছে আলামাদের যে প্রত্যেক ব্যক্তির উপর কিছু লোকের ভরণ পোষণ বা খরচ খরচা যেগুলি প্রয়োজনীয় খরচ খরচা সেগুলি আদায় করা ফরজ হয়ে রয়েছে ফাতা জিমা আল ইনসান না ফাঁকাত প্রত্যেক মানুষের উপর নিজের খরচ করা ফরজ আপনার খাওয়া দাওয়া কোসার যখন যেমন অবস্থায় আছে সেই অনুযায়ী সে অনুপাতে খরচ করবে যখন দেখছি মার্শাল আপনি রিয়ালে বেতন পাচ্ছেন দুই রিয়াল যদি স্ত্রী ডিমান্ড করে যে তুমি মাসে আমাকে এত টাকা করে দিতে এখন কি ব্যাপার চলবে আপনার যতটা শক্তি আছে অনুযায়ী খরচ দিবেন যখন যেমন আপনার অবস্থা আছে এখন हादिसगुल आलोचन आगे कारोगुर उदाहरण दिन प्रासिक आलोचन कर खरच बहन कर खरच बहन ए चारावी खरच बहन, चार बहन तीन टी कथा মুসলমানের মূল আমাদের মূল হচ্ছে নানা নানির জন্য যদি হ্যাঁ তার ছেলের ঘরে নাতিরা থাকতো তাহলে তাদের তাদের উপর বেশি ফরস ছিল কিন্তু তারা নেই হইত বা তারা দেখে না হইতো তারা হয়তো অভাবিক তখন আপনার উপর জি তারাও মূল আপনার কেউ বাপের দিক থেকে মূল কেউ মায়ের দিক থেকে মূল হ্যাঁ দেখবে তাহলে আপনার কাছে আসছে হ্যাঁ এই খরচ বহন করা ফরজ আবশ্যকায় এটা হচ্ছে অসুল যারা মূল আমাদের হ্যাঁ যাদের থেকে আমরা এসছি আর ফরু শাখা আমাদের শাখা প্রশাখা হচ্ছে হ্যাঁ ছেলে মেয়েরা তারপরে ছেলের ছেলে মেয়েরা মেয়ের ছেলে মেয়েরা তাদের যদি দেখাশোনার কাছের কেউ না থাকে কাছের কেউ না থাকে তাদের ব্যয় বহনকারী কেউ না থাকে ছেলের ছেলে হ্যাঁ মেয়ের ছেলে মেয়ে ছেলের ছেলে মেয়ে কিন্তু তাদের বাপ নেই এতিম তাহলে কার্ব ফরজ করে খাবে নাকি হ্যাঁ নবাল্য জীবনে ওই চাইর দোকানে চাকরি করে খাবে না কখনো না হচ্ছে মাসাল্লা তারা কি বলে ভাই কোন আত্মীয় রক্তের দিক থেকে হ্যাঁ প্রতিবেশী হিন্দু আছে খরচ ফরজ নাকি প্রতিবেশী খ্রিস্টান আছে খরচ ফরচ নাকি অতি বেশি নয় আপনার চারপাশে আছে রক্তের সম্পর্কের দিক থেকে আপন হ্যাঁ ভাই বোনেরা বইমাতৃ ভাই বোনেরা বই পিত্রা এই তিন রকমের ভাই বোনেরা তাদের খরচ খরচা আপনার চাইতে তাদের কাছের কোন ব্যক্তি যদি না থাকে তা আপনার উপর ফরজ আশা করি বিষয় সংখ্যা বুঝে গেছেন তাই না এখন প্রত্যেকে হিসাব করেন যে আমার উপর কার খরচ খরচা ফরজ হয়ে আছে ধর বাপমা আছে দাদাদের দিয়েছে সে চিন্তা করে তার ছেলে মেয়েরা আছে অত অথবা আছে ছেলে মারা গেছে তার ছেলে মেয়েরা আছে মেয়ের জামাই জামাই মারা গেছে মেয়ের ছেলে মেয়েরা আছে হ্যাঁ মেয়ের ঘরের নাতিরা নাতনিরা আছে তাহলে আপনার ফরজে আছে এখানে চিন্তা করেন আপনি ভাই বোনেরা আছে এখনো তারা কাজের যোগ্য হয়নি ভাইরা আর বোনের আছে এখনো বিয়ের সাজিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠাতে পারেনি যে স্বামীর ওপর ফরজ হবে তার খরচ পর্চা বরণ পোষণ সুতরাং যত দিন হয়ে চলেছে আপনার চাইতে কাছে না আপনার সমান মনে হচ্ছে যে না আপনারা হ্যাঁ আপনার বাপ আপনার বাপের আপনার বোন কি মেয়ে আর আপনার হচ্ছে বোন তো বাপ নেই আপনার উপর ফরজ হয়েছে বলছেন একজন ফরজ। যারা শাখা প্রশাখা আত্মীয় স্বজন তাদের খরচ খরচা বহন করা অসুলা মূল আমাদের তাদের খরচ খরচা বহন করা তারা উত্তরাধিকারী হোক অথবা উত্তরাধিকারী নাই হোক অনেক সময় উত্তরাধিকারী হতে গিয়ে কাছের লোক বাধা সৃষ্টি করছে আপনার চাতে কাছের কেউ আছে সেই জন্য আপনি ওই ব্যক্তির ধন সম্পদে ভাগ পাচ্ছেন না আর সৃষ্টি করছে কেউ তারপরেও বহন করা ফরচ অথি বাহিনী নাফাকাতো হাওয়া আসি হাওয়া হাসিয়া টিকা কে হাসিয়া বলে কিতাবের হাসিয়া হচ্ছে টিকা আর মানুষের হাসিয়া হচ্ছে মানে পাশের লোকের আত্মীয়তার দিক থেকে মানে ভাই বোনেরা ভাই বোনদের এইরকম ভাই বোনদের ছেলে মেয়েরা ভাতিজা ভাতি আছে ভাগ্নের ভাগ্নি আছে ওরাও হবা পাশ থেকে বেরিয়েছে ওরা তাই না জি হ্যাঁ ওরাও এমন বলছে আমার ভাগ্না ভাগনিকে কেন দেখবো আমি আমার ভাতিজা ভাতিজিকে কেন দেখব ভাই আপনার ফরো আছে কেউ যদি আপনার চাইতে কাছের কেউ না থাকে তাহলে রাস্তায় ছেড়ে দিয়েছেন তাদেরকে অসহায় জি আলোচনা করতে গিয়ে মাঝে মাঝে বলেছি যে যার কেউ নেই তার আত্মীয় স্বজন কেউ নেই এমন যে তার সাথে আত্মীয়তা আছে এইরকম আত্মীয়তা যে সে তার এই খরচ খরচা ফরজ হবে তাহলে তার খরচ খরচা কারসলিম সরকার মুসলিম ফরজ সুতরাং এই যে মহিলাদের চাকরি করতে হবে না হলে কি করে খাব এটা ইসলামের নেই ইসলামের কোনো স্থান নেই কোন স্থান নেই ইসলাম আছে যে দেশের মহিলারা যাদের দেখাশোনা করার কেউ নেই অথবা দেশের মেয়েরা যাদের দেখাশোনা ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার আত্মীয় কেউ নেই তাদের ভাতা দেবে শিক্ষার বয়স থাকলে শিক্ষা তার বাসস্থান সবকিছু ব্যবস্থা আলীহাত স্বজন তাদের খরচ খরচা বহন করা ফরজ এজা এটা হচ্ছে এটাই সবচেয়ে বেশি কাছাকাছি যে ওই ব্যক্তি যদি তাদের ওয়ারেস হয় যেই ব্যক্তির ওপর ফরজ হচ্ছে যদি তাদের ওয়ারেস হয় আল্লাহ পাক তার ভাগ নির্ধারণ করে রেখেছেন হ্যাঁ ফরজ হিসাবে অথবা আসাবা হিসাবে অর্থাৎ কেউ যদি না থাকে তো সবগুলি ধন সম্পদ নিতে পারবে এই রকম হোক এসব মাসায়ের খুশি আর যাওয়ার পরে যায় এতটা যথেষ্ট যে আমাদের বুঝতে পারলাম যে কন শ্রেণীর লোকদের খরচ খরচা বহন করা দৈনিক আচ্ছা আমরা যে আমাদের বাপ দাদা অথবা ছেলে মেয়েদের অথবা ভাই বোনদের খরচ খরচা বহন করব এটা শরীয়তে ফরজ করা হয়েছে এটার উদ্দেশ্য কি শরীয়তে এর হেকমা রহস্য কি তত্ত্ব কি বলছেন আলমাওয়া আসা সমবেদনা জ্ঞাপন করা হ্যাঁ তাদের সুখে দুঃখে স্বাদ দেওয়া দুঃখের সময় আছে এই ছেলেটাকে যদি একটু পড়ি আপনার ভাইটাকে নাবালক ভাইটাকে লিখাপড়া করিয়া মানুষ করে দেন এই ভাতিজাকে মানুষ করে দেন এই ভাতি ভাতি করে একটু বাল্য ঘরে বিয়ে শি দিয়ে দেড় দিন তার ছেলের সাথে তাহলে কত একটা এহসান হইলো হ্যাঁ দুঃখের সময় কষ্টের সময় পাশে দাঁড়ানো এটা হচ্ছে দেন ইসলামের উত্তম চরিত্র যে যারা দরুদ্দিন যাদের দুর্দশা রয়েছে তাদের পাশে দাঁড়ানো এই শর্ত হচ্ছে গেনাল মুন ফেকবে মালেহি ব্যক্তির ওপর এই ব্যায়ুবহন করা ফরজ হচ্ছে খরচ খরচা ফরজ হচ্ছে তার অভাবমুক্ত হওয়া সচ্ছলতা সে নিজের স্ত্রী ছেলে মেয়ে এদের খরচ খরচা কোন রকম করে চালিয়ে তাদেরকেও দিতে পারবে স্ত্রী ছেলে মেয়ে বাপ মা এদের খরচ খরচা চালিয়ে ভাই বোন যতটা পারছে যতটা পারছে একটা লোক নিজের খরচ চালাতে পারছে না এরকম যদি হয় নিজের স্বামী স্ত্রী দুজনের খরচ কোন রকম জোটাতে পারছে না হ্যাঁ খরচের আমার একটা না আছে যদি মনে করেন যে আমার স্ত্রীর ডিমান্ড হচ্ছে মাসে ভাবতে পারেন না এত খরচ আজকাল এক শেষ অধিকাংশ মুসলিমরা এইভাবে খরচ করে যেমন কাফেরা খরচ করে বেপর করে এক লোক বলছে ঢাকা শহর থেকে যে আমাদের স্বামী স্ত্রী চাকরি করা ছাড়া কোনো উপায় নেই কিছুদিন আগে টেলিফোন বলছে আমি বললাম যে এই এইরকম চাকরি আপনার স্ত্রীর জন্য জায়জ নয় একসাথে পুরুষদের সাথে তো চাকরি করা ছাড়া উপায় নেই অজুহাত কেন বলছে যে আমাদের কটা ছেলে দুটো ছেলে অথবা দুটা ছেলে দুটো ছেলে পড়াতে কত লাগে একটা ছেলের পেছনে চল্লিশ হাজার টাকা মান্থলি খরচ হয় যে তার চল্লিশ হাজার টাকা লাগে শুধু লেখাপড়াই ছেলে মেয়ে দুটোর আর আমার নয় ছেলে মেয়েতে হ্যাঁ দশ টাকা লাগে না কথা বুঝতে চল্লিশ হয়তো দূরের কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমি তো চল্লিশ হাজার টাকা করে মাস দিয়ে আমি স্কুলে পড়াচ্ছি কি করব চলবে যা আছে বুথে আপনার খরচ জুড়ছে না মানে খাওয়া দাওয়া থাকা মৌলিক যে খরচ কোনোরকম কারণ আপনার সরকারি স্কুলে ফেরি শিক্ষার ব্যবস্থা নেই অবশ্যই আছে না আমার পড়িয়ে মানুষ ছেলেগুলো আপনি কাঁচা বাড়িতে থাকতে পেরেছেন আপনার ছেলে মেয়ে পারবেন না না না চলবে না আপনি গ্রামে থাকতে পেরেছেন আপনার ছেলে না না শহরে থাকা লাগবে শহরে বাড়ি নাই তো ভাড়া নাও লাগবে যার ফলে বাপ মাকে দিতে পারে খরচ ভাইদেরকে এক পয়সাও দিতে পার না তাহলে মোটামুটি অভাব মুক্ত হইতে হবে সে তার কাছে যে সঞ্চিত ধন সেই দিয়ে অথবা সে যে উপার্জন করে তার মাধ্যমে সে মোটামুটি মান্থলি উপার্জন করে এমনি ক্যাশ নেই তার হয়তো কিন্তু ডেলি যা উপার্জন করে তা দিয়ে খরচ খরচা চালাতে পারবে তাহলে তারপর ফরজ দুই নম্বর শর্ত হচ্ছে যে ফাকরুল ফাঁক আলাই যার খরচ ফরজ করছি কোনো ব্যক্তির উপর হ্যাঁ সে যেন অভাবী হয় সে যদি অভাবী না হয় তাহলে ফরজ নাই ধরেন আপনার বোন তালাক্তা কিন্তু যথেষ্ট ধন সম্পদ না জি যথেষ্ট ধন সম্পদ আছে তারা খেয়ে দিয়ে সারা বছর শেষ করতে পারবে না তারপর আপনার ফরজ না কখনো ফরজ নয় কিন্তু এই মশাইল আমাদের সে লোকেরা জানই না যা বেতন পাই সব নিয়ে বাপের অ্যাকাউন্টে জমা করতে হবে হিসাব দিতে হয় মাসের মাস জিজ্ঞেস করছর কত টাকা বেতন বাড়লো হ্যাঁ শুধু বেতন না বলছে কত টাকা বলছেন আমাকে বড় অফিসার ভালো সরকারি অফিসার তার কাছে সরকার পক্ষ কার আছে দেওয়া বলছে আমার বাপ আমার হিসাব নিয়েছে যে তোর বেতন কত বাপ শিক্ষিত ছেলে শিক্ষিত আমাদের দেশের অন পরিবেশ আমার বাপ আমার ঘুষের টাকার হিসাবে কত টাকা ঘুষ আমি মাসে ইনকাম করতে পারি সরাসরি অফিসার আমাকে বলছে আমি ভাইয়া দিয়ে বলছি তারপরে দুঃখ করে বলছে যে বলেন বাপের সাথে কি করে আমার সম্পর্ক ভালো থাকবে জুল অত্যাচার চালায় সব টাকার মালিক আমি আমি যা করবো তা তুই টাকা পাঠাবার মালিক টাকা পাঠা আর তারপরে জমি কার নামে কিনব সেটা আমার ব্যাপার তোর নামে কেনা হবে सब भाई पा सबा दिए पांच सात भाई, भाई बस एक क्या कर्म करना अथचार शरियत मुताबिक टाइम खर्च कर लिखा पढ़ा कर बस ना तब क्या करत मेहनत करते खरसर से अभावी अभावी खरज खरज निक विधवा बन भागने भातीजा भातीजे मायर धन सम्पति तरह तिखा पढ़ा सबकि चलो शुद्ध देखा खरच खर्चा दिन इन्नाचार एर मत सुचार पृथ्वी कबुलरच फरज तरह जुलुम कर खरच फरज तरह जुलूम चालाना है तब এইভাবে তুই পারিস আর না পারিস অসলিমরা সকলে মুসলিমরাও দিন ইসলামের ধারে না শিক্ষার ধার ধারে না আমল করার ধারে না এই দিন ইসলাম মোতাবেক তারা নিজের ব্যক্তি জীবন গঠন করছে না পারিবারিক জীবন গঠন করছে না তাদের রুজি রোজগার तरफ मुक्त होते खर्च खर्चर कत हजार निर्धारित कत टाइम मान्थलि बाप मैर कत मासिक खरच दीते खा दवा इत्यादि ইশা প্রশ্নে উঠবে না উঠবে না শরীয়তে নীতিমালা কি প্রয়োজনের উপর ছাড়া আছে যেটাকে মারুফ উর্ফ বলা হয়েছে উর্ফ মানে সেখানকার প্রথা প্রথা হিসাবে সেখানকার অবস্থা হিসাবে সুতরাং গ্রামের অবস্থা শহরের চাইতে ভিন্ন ঠিক না বাস্তব গ্রামে যা খরচ শহরে তাই খরচ গ্রামে অধিকাংশ দিনে সবজি কিনা লাগে না হয়তো মনে হয় সারা বছর নিজে ঘরে সবজি খেতে পারেন পুকুরের মাছ খেতে পারেন আর শহরে পানি থেকে শুরু করে সবকিছু সবকিছু কিনতে তাই না আর সবকিছুর দাম বেশি তাহলে ওখানে খরচ খরচা পার্থক্য হবে একই গ্রামে কিন্তু ব্যক্তি হিসাবে পরিবার হিসাবে বা সচ্ছল অসচ্ছল হিসাবে খরচ খরচা দেওয়ার ক্ষেত্রে পার্থ করেছে একজন লোক যথেষ্ট আয়ু উপার্জন করে সুতরাং তার স্ত্রী তার ছেলে মেয়েদের খরচ তার বাপের খরচ সেই পরিমাণে দেবে। আর পরিমানে অল্প যদি পাশের বাড়িতে স্ত্রী যদি আপনার স্ত্রী পাশের বাড়িতে স্ত্রী কে মাসের মাসে বিশ টাকা করে দেয় আর তুমি আমাকে দশ হাজার টাকা দিতে চাও না পাঁচ হাজার দিচ্ছ চলবে কথা যদি হ্যাঁ একই পর্যায়ের লোক হয় একই রকমের ইনকাম উপার্জন হ্যাঁ একই রকমের পরিবেশ তাহলে ঠিক আছে কিন্তু যদি উপার্জন একই রকমের না হয় তাহলে এই জন্য মারুফ কথাটি আসছে বিল মারুফ তাই বলছেন শেখ ভাষ্যকার যে অন্নাফা কাত মোকাইয়া দাতুন বেল মারুফ এই খরচ খরচা কে সম্পৃক্ত করা হয়েছে হ্যাঁ সেখানকার পরিবেশ এবং প্রথার উপর এই এখতাল পরিবেশ এবং সেখানকার অবস্থা ভিন্ন ভিন্ন হইতে পারে অভাবের বছর কম হয়েছে এবছরটা যথেষ্ট ফসল হয়েছে এই বছরে ইনকাম কম এই বছর ইনকাম বেশি এটা হইতে পারে অলগুল দানে শহরের পার্থক্য হিসাবে শহরের পার্থক্য বাংলাদেশে যে খরচ দেবেন সৌদি আরবে সেই খরচ দেবেন চলবে বাংলাদেশে একটা বিয়ে করার জন্য যদি সাধারণভাবে বিয়ে করেন সৌন্নতি তরিকায় বিয়ে করেন হতে পারে একজন সৌদি শেখ অনেক পুরাতন পরিচিত লোক বিয়ে করেছে দেড় লাখ রিয়াল দিয়া তো নতুন বিয়ে করেছে করার পর আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদের দেশে কত খরচ লাগে আমি তখন বললাম যে আমার দেশে আমরা যেহেতু এইখানে ধর্মিক সেই ব্যক্তি দিনদার দাড়িওয়ালা মানুষ সৌদি কিন্তু স্যার সত্তর হাজার শুধু মোহর দিয়েছে বাকি ডেকোরেশন দিয়েছে বাড়ির তারপরে অলংকার দিয়েছে হ্যাঁ এই করতে করতে তার হ্যাঁ সত্তর টা বিয়ে করতে পারব জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনদার লোকের আলহামদুল্লাহ বলেন আর যারা বলছেন যে আমাদের পাঁচ লাখ টাকার নিচে মোহর বাঁধে না জাহিলিয়াত জি তারপরে আমাদের অনুষ্ঠানের জন্য এত খরচ লাগে আবার মেয়েকে ওই পার্লারে নিয়ে যেতে হবে এত খরচ সেখানে লাগবে তারপর এসব ফর্মালিটি পূরণ করতে হবে এতগুলি বরযাত্রীর খাওয়া দাওয়া দিতে হবে সব নাজাইজ নাজাইজ হারাম বিদাত কাজ করবেন তো খরচ করেন দুনিয়াতেও খরচ খরচা করে ব্যর্থ আর আখেরা তো আল্লাহর কাছে অনতপ্ত লজ্জিত এবং লাঞ্ছিত কিন্তু তিন ইসলামের আলোকে যদি বিয়ে শী করেন মেয়ে পক্ষের তো কোনো খরচই নেই ছেলে পক্ষের খরচ আছে তাও অল্প আসে যাহ বা কারণ ছাতু আছে ছাতু নিয়ে আসলেন আজকাল কাল করে ছাতু খাওয়াত কথা বুঝেনি না অনেকে জিজ্ঞেস করে যে ছাতু কি ছাতুই বুঝে না ওর বাপ দাদা ছাতু খেয়ে মানুষেরা জীবন বেঁচে থেকে আরো ছাতুই বুঝে না একটা সত্য কথা বলছি একজন লোক বলে জিজ্ঞেস করছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছাতু ছিল খেয়েছি আমরা ছোটকালে বরং এখন পর্যন্ত খরচ খরচা শরীয় তার আলোকে করবেন বরকত হবে হ্যাঁ আর আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া সহজ হবে শহর হিসাবে খরচ খরচার পার্থক্য হবে বললেন সময় হিসাবে খরচ খরচার পার্থক্য হবে আর অবস্থা অবস্থার ভিত্তিতে খরচ খরচার অবস্থা আপনার মতো খরচ দিতে হবে জরুরি না বা আপনাকে আমার মতো মহান আল্লাহ এর সাথে প্রত্যেক সচ্ছল ব্যক্তি অভাবমুক্ত ব্যক্তি তার সচ্ছলতা চাদম্বা করবেন চাদর ছোট যার ফলে ধার খরচ করা ছাড়া তার সারা জীবনটা চলতেই পারে না যখন দেখেন ও ধার আর ধার ভাই আমার কাছে অমুক এত টাকা পাবে অমুক টাকা পাবে অমুক এত টাকা পাবে দিতে পারলো পারলো আর না হলে অনেক নামাজ না চুপচাপ না ওই লোক এইরকম কারো চার পাঁচ হাজার বেমানি করে চলে যাবে আরেকজনের পাঁচশো রিয়াল হাজারি করে চলে যাবে এটা আমাদের কল্পনাতে ছিল না খুব কাছে থেকে চিনি অনেক ধারধুর হয়ে গেছে বোঝা তার কাঁধের উপর চলেছে কিছু দিতে পেরেছে আর দিতে পারিনি আর দেখলো যে ওখানে তার ম্যানেজারের সাথে সম্পর্ক খারাপ এখন যদি বলতে যাই যে আমি দেশে ফাইনাল তো বিপদ আসবে সব লোক ধরবে তা আসবে না টাকা দিয়ে যাও আর জানাইনি চলেই গেছে ফাইনাল বেশ কিছুদিন পরে জানতে পারছি আর আশেপাশে সব ভাইরা টাকা পাবে তার মধ্যে একজন পাঁচ হাজার রিয়াল পাবে আর একজন পাঁচশো রিয়াল পাবে আর একজন এক হাজার পাবে এইরকম কয়েকজন আমার কাছে এসে বলছে সেই উমুক তো দেশে চলে গেছে কয়েক বছর আগের ঘটনা দেশে চলে গেছে কেন দেশে কি ব্যাপারের সাথে নিরুপায় আর কি করবো নিরুপায় আপনার জমি বিক্রি করেন দিয়ে টাকা দেন না হলে কি আমি নেকিয়ে দিতে হবে নেকিয়ে দেওয়াটা ভালো না আপনার জমি জায়গা দেওয়া ভালো মানুষকে চিন্তা করে আল্লাহর ভয় থাকলে আশেরা চিন্তা থাকলে তো কিন্তু যারা আমার যতটা আছে ততটা খরচ করব। সে কখনো ঋণ এক পয়সা ঋণ করার প্রয়োজন নেই এক পয়সা ঋণ করার প্রয়োজন নেই জি হ্যাঁ আমি পরীক্ষা করে দেখি আমার এই মাসে এত টাকা ইনকাম আমি দৈনিক ভাগ করে নেব এই টাকাটা টাকা আমি ৩০ দিনে খরচ করে আমার সংসার চালাইতে হবে হয়ে গেল আমার এই মাসে বেশি ইনকাম হয়েছে সুতরাং আর একটু খরচ বাড়িয়ে দেবো আল্লাহ যেন তৌখিক দান করেন সংকুচিত করা হয়েছে যা আল্লাহ তাকে প্রদান করেছেন তা থেকে খরচ করু যে খরচ করো ওইটুকু দিয়ে চল ধরেন সপ্তাহে আপনি তিন দিন মাছ খাচ্ছেন দুই দিন গোস্তু খাচ্ছেন দুই দিন সবজি খাচ্ছেন দেখা গেল এমন একটা মুহূর্ত আসলো যে আমি সপ্তাহ কেন মাসে আমি গোস্ত খেতে পারবো না মাসেও আমি মাছ খেতে না না কেন সবজি পারেন আল্লাহ আল্লাপাক আর বলছেন ও আলহামনা মারুফ স্ত্রীদের জন্য নারীদের জন্য ওই রকমই অধিকার রয়েছে যেমন তাদের ওপর স্বামীর অধিকার রয়েছে বিল মারুফে মানে সেখানকার প্রথা হিসাবে প্রচলন হিসাবে মাথাটি বলা হয়েছে দুইশো আঠাইশে এখন হাদিসে আসেন যে হাদিস বর্ণিত তিনি বলছেন যে দাখালত হিন্তু বিনোতাহ আবু সুফিয়ানের স্ত্রী ইমরা সুফিয়ান আনহর স্ত্রী হিন্দু শেষ সময়েছিলেন তাই না যে লোক হামজার রাজি আল্লাহার কলিজা খেয়ে বুক ছিড়ে বের করে মালা বানাইতে পারে অনেকে বলেছে বলেছেন নাহিদুরবাল কিন্তু কেটে কেটে করে মালা বানানো তাকে ক্ষমা করা যে তাকে হেদায়তের তৌফিক দিয়েছেন জান্নাতের রাস্তায় আসা তাকে নসিম করেছেন নাহলে আমরা হলো সবকিছু দেখে বঞ্চিত করে দিতাম ঠিক না উহ আল্লাহ যে কত দয়া এলু চিন্তা করেন আল্লাহ যদি এত বড় অপরাধের উপরে দয়া করতে পারেন তো আমাদের মতো গুণাগার উপর দয়া করতে পারেন না কিন্তু সেই অন্তরটা থাকতে হবে এমনি সারা জীবন ভূক্ষেপ করলেন না পরীক্ষি আর পাবেন তাহলে প্রতিদিন যদি আমরা অনতপ্ত হই প্রতিদিন যদি আমরা আল্লাহর কাছে লজ্জিত হই প্রতিদিন যদি আক্ষেপ করি যে হাই অনেক ত্রুটি করলাম প্রতিদিন যদি একটু আগ্রহী হই দিনের ক্ষেত্রে আশীরাতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে তাহলে আল্লাহ অন্তর জানি আল্লাহ অন্তর জানছেন সুতরাং আল্লাহ অবশ্যই তার রহমতে সামিল করবেন আল্লাহ যেন তাঁর দয়াই সামিল করেন এই মহিলা আবু সুফিয়ান আবু সুফিয়ান আমার স্বামী সে একজন অত্যন্ত কৃপন পুরুষ বখিলন বলেননি বখিল बखिल मानीपन शही मानी साथीहन अने के निजे कृपन धन सम्पतर क्षेत्र लोभी जीवन एक खरचित चाजी है আরে চা খাই তো কাউকে যখন পারবো না তো আমিও কারো খাব না এটাকে শুধু বকিল বলবে যে কাউকে খাওয়াই না তো কারো খাইব না ঠিক না আর এক লোক আছে ফিরি যদি পাই তো আগে গিয়ে খাওয়ার ক্ষেত্রে লোভী আর নিজের পকেট থেকে পয়সা বের করার ক্ষেত্রে চরম বখিল কৃপন ওকে ওলাহ আছে না না এরকম লোক চলেন হ্যাঁ কিছু খাওয়া যাক আর যার পরে খেতে বসে বলেছে ওই হয়তো আর খেতে বসে যার পর যখন টাকা সম্পর্কে অভিযোগ করলেন কে স্ত্রী অভিযোগ করলেন তাহলে মাস জিজ্ঞাসা করার জন্য বিচার প্রার্থী হওয়ার জন্য অভিযোগ করা যাইজ মাসলাস ইস্তেম্ব ঠিক কিনা মাসলা জিজ্ঞাসা করা যায় আরে উনি তো বলতে পারতেন বারোশো যদি উনি ভুল করবেন হিন্দা ভুল করবেন বলতেন যে তোমার স্বামীর নাম ধরে গীবত কেন করে দিলে বলতে যে কোন একজন মহিলা তার স্বামী তাকে ঠিকভাবে খরচ দেয় না মানুষ এভাবে উজ্জ্ব করে স্পষ্ট করে বলতে এই কথা তো শিখালেন তিনি যদি ভুলেন এটা যদি বুঝা গেল যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে গিবোধ করা কখনো জায়েজ কখনো কখনো অজিত বিচার নাম ধরে বলতে পারেন যে অমুক আমার প্রজুল অত্যাচার করেছে অমুক আমার টাকা নিয়ে টাকা দিচ্ছে না জি যদি বললেন যে আমি আদালতে বিচার প্রার্থী হওয়ার জন্য অথবা মাসালা জিজ্ঞাসা করার জন্য জাহেজ আলমের কাছে গিয়ে বলছেন জাহেজ জি রকম বেশ কিছু ক্ষেত্র আছে এই ক্ষেত্রগুলি মামলা রহমতুল্লাহ আলাই তার মুসলিমের ভাষ্যে এবং সহজে আপনাদের পাওয়ার জন্য বাংলাতে পাবেন রিয়াজুসলে উল্লেখ করেছেন গিবতের চাপ এটা তো গিবত হয়ে গেল অমুক আলমের ভুল ধরে গিবত হয়ে গেল আরে বাবু অনুক অমুক আলেমের ভুলের কারণে লাখ লাখ মানুষ যে হয়ে যাচ্ছে ওই লোকগুলিকে জাহান নামে রাস্তা থেকে ফিরাবেন গোমরাহি থেকে সেই এক আলেমের শুধু গুমরাতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল কিন্তু ওর বক্তব্যের কারণে বা ওর ভুল লিখার কারণে ইসলামের অপব্যাখ্যার কারণে তার আলোচনা শুনে বা তার বই পড়ে যে অবশ্যই বরং এটা কখনো ফরজ কখনো মোস্তহাব সন্ন্যাদ কখনো জি ক্ষেত্র বিশ্বাস বললেন যে আবু সুফিয়ান অত্যন্ত কৃপন মানুষ না ফাঁকাতে সে আমাকে এত আর আমার খরচ দিতে চাই না কি করে আমি সংসার চালাই ই তুমি মালিক বেগাই এলমি তবে যদি তার ধন সম্পদ থেকে আমি নিয়ে নি তার অজানা অবস্থায় তাকে না জানিয়ে তাহলে বোঝা যাচ্ছে মা বোনেরা জানতে পারবে আজকে আলোচনা থেকে স্বামী যদি কিরপন হয় বা জালেম হয় খরচ খরচা দিতে চাই না তো লুকিয়ে চুরি করে খরচ নিতে পারে কিনা হ্যাঁ বাপ হ্যাঁ ছেলেকে খরচ দিতে চাই না তো বাপের বাপ মারা গেছে তো বড় ভাই এর বাড়ি থেকে চুরি করে নিতে পারবে কিনা খরচ খরচা প্রয়োজন যতটা প্রয়োজন হ্যাঁ নিতে পারবে কিনা না জানিয়ে যতটা প্রয়োজন নিতে পারবে না এখন শুনুন আমি নিন টেনে নিলাম কিছু ফা নি বিম তুমি তার ধন সম্পদ থেকে নিতে পারো বিল মারুফ সেখানকার প্রথা হিসাবে বা সদ ব্যবহারের সাথে নষ্ট করার জন্য না সর্বনাশ করার জন্য না বেশি করে খরচ করে টাকা পয়সা শেষ করে দেবো রাখবো না ক্ষয় ক্ষতি করবে করবো উদ্দেশ্য না মারুফ মানে ভালো উদ্দেশ্য মানুষ মানে সেখানকার তোমার মতো আরো যে আশেপাশের মহিলারা আছে পরিবার আছে তাদের জন্য যে খরচটা লাগে পরিমাণ যা যতটা পায় তারা সেই রকমই এটা হচ্ছে মারুফ অতটা নিতে পারবে মায়িকে যা তোমার জন্য যথেষ্ট হইতে পারে অমায়াকি বানিকে তোমার ছেলে মেয়েদের জন্য যা যথেষ্ট হইতে পারে মোত্তাফা কুন আলী বোখারি মুসলিম স্বামীকে না পারবে না বাপকে না খরচ অথবা খরচ মাদার সাথে পড়াইতে চাই না হ্যাঁ তো ঠিক আছে এইখানকার খরচ বেশি লাগে তো আপনি এমন কোন স্কুলে ভর্তি করেন কিন্তু আমাকে পড়ার অধিকার আছে লেখা অধিকার আছে কিন্তু এই স্কুলেই পড়তে হবে বেশি করে এই অধিকার আবার ছেলেমেয়ের নেই বোঝা গেছে অনেক ছেলেমেয়া আছে এখান থেকে বাংলাদেশ মেহনত পরিশ্রম করে পড়াচ্ছে তাই না বাসে ঝুলি ঝুলি স্কুল কলেজে এসছে আর আপনার রিক্সাতে আর ভিড় ভাড়ে ওদের মেহনত অভ্যাস আছে দুটো পাওয়া মানে তাদের যোগ্যতা দিয়ে চান্স না এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত কিছু লোককে মেধা আল্লাহ দিয়ে দেখেছেন ওটা যেখানে ফেলে দেন ওই ছেলে মানুষ হয়ে যাবে একটা সাধারণ স্কুলে পড়াইলে ওটা মানুষ হয়ে যাবে কথা শত করা একটা দুটা যদি ভালো আলেম হয় মাদ্রাসায় অথবা স্কুলে একটা দুটা যদি সাইন করে দেখা যায় ডাক্তার হচ্ছে তাহলে এটা সেই স্কুলের কৃতিত্ব না সেখানকার শিক্ষার ফসল না সেটা তার মেধা শক্তি দিয়ে গিয়ে গেছে এবং তার আগ্রহ দিয়ে গিয়ে গেছে দিয়েছে ওখানে গিয়ে যখন পারেন না তখন হ্যাঁ পালিয়ে চলে আসে অথবা যেতেই রাজি হয় না আগে থেকে কেউ গিয়ে পালিয়ে চলে আসে ব্যাক আর না হইলে যাই না কি করে বাপকে বলে যে আমাকে আমেরিকা পাঠাও লেখা পড়া যায় কেনাডা পাঠাও না গত দু চার দিন আগে একজন আমাকে মেসেজ এখানে ইমান বাঁচানো বড়ই মুশকিল ওই ছেলে সৌদি আরবে দীর্ঘদিন ছিল সেখানে এখন গিয়েছে আর খুব খাস লোক ছিল আমাদের আর দাওয়াতি কাজে খুব সহযোগিতা করতো থাকতো যাদেরকে ধার্মিকা গেঞ্জি আর জেন্স পরে ঘুরে বেড়ায় আর অবাধ মেলামে এইখানে যেসব যুবকরা যে সব ছেলেরা এখানে অবিবাহিত এসছে তারা দেশে যেতেই চায় না আর বিয়ে করতে চায় না ছেলের এই অধিকার নেই যে আমি এই দেশে পড়বো এইরকম কলেজ এই পড়বাটে পড়ার খরচ দিতে পারবো সেখানে তোমাকে লেখাপড়া করতে হবে এই ছিল হাদিস এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল ইত্যি আলোচনায় চলে এসছে যেগুলি স্বামীর ওপর স্ত্রীর ভরণ পোষণ খরচ খরচা ফরজ ওয়াল ছেলে মেয়েদের খরচ খরচা ফরজ ওয়াই নাহাল আব আর এই খরচ খরচা কার বাব মায়ের উপর তুমি কিছু তো দাওয়ারে পঁচিশ শতাংশ তো ছেলে মেয়েদের পড়ার খরচ দাও এটা বলার অধিকার নেই ভালো করে শুনে রাখেন যদি বললে ওর কাছ টাকা পয়সা পাবো না তো চাকরি বা কে মানে করতে না চাকরি করতে এই অধিকার স্ত্রীকে বলবেন ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য অথবা বিবাহ সাথী দেওয়ার জন্য খরচ দাও এই অধিকার বলার নেই স্ত্রীকে শুনে রাখি এইভাবে আল্লাপাক নারী জাতিকে সম্মানিত করেছে তিনি ইসলামে ফালাহু সারে কহুল ফিহা তাকেও একটা অংশ বহন করতে হবে হ্যাঁ আর না দাদার উপর ফরজ না চাচার উপর ফরজ দাদার উপর কখন ফরজ হবে যখন বাপ মারা গেছে যা আছে বলছে দাদার কাছে যা আর তিন ভাই এক ভাই কে কি করে রেখেছে বাড়ির মালিকানা দিয়ে রেখেছে টাকা পয়সা তার কাছে বাপ এক পয়সা ছেলেদের দিতে পারে না বলছে আব্বা আমার গিয়ে যে নেই বলছে যে আব্বু আমার তোমার কাছে চাইবে এগুলো মুসলিম সমাজে এগুলো ছোট থেকে আমরা এই পরিবেশগুলি দেখে আশ্চর্য চর এমন কি নতুন বিয়ে করে নিয়ে বিয়ে করে নিয়ে হোটেলে আছে সব টাকা পয়সা ইনকাম লাগলো এত অযোগ্য স্বামী আপনি আপনার ফরজ আরে বাপের কাছ থেকে নিয়ে দেবেন না কার কাছ থেকে নিয়ে দেবেন ভিক্ষা করে দেবেন দেন আপনি কিন্তু এইগুলো আসলে পরিবারের দরকারেন্ট ঠিক করব। আর কোথায় কোথায় ঠিক করবে বলছে এই ঠিক করবো আর সেই ঠিক করবো বাড়ির খবর নেই যারা এইরকম বলে তাদের ফজর নামাজের খবর নিয়ে দেখে ফজর নামাজ এখানে বেশ কিছু এরকম নেতাগুলি ছিল তাদের খোঁজ নিতা মাঝে মাঝে ফজর এক জীবনে ফজর আসে ফজর জামাতে পড়া তবে না বলছে আমার পার্লামেন্ট দখল করবো আদালত দখল করবো চোরের হাত কাটবোল্লা ইসলাম তোড়ে এখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে শুরু করতে হবে তারপরে বলছেন যার উপর সে যদি নিতে হবে ওয়ালাও বেগম তাকে না জানিয়ে নেওয়া যেতে পারে যে কেউ শুধু স্বামী না বাপের গর্তেও নিতে পারেন যেগুলি বুনিয়াদী প্রয়োজন যেগুলি প্রয়োজন যেটা অধিকার আপনার অধিকারের বেশি না কৃপণতা করে সুতরাং না জানিয়ে নেওয়া যাবে তারপরে যে বিষয়টি একটু আগে বললাম যে গিবত ক্ষেত্রে বলছেন ভাষ্যকার যে এই ধরনের কমপ্লেন অভিযোগ করা এগুলি নিজের উন্মতের অভিভাবক সুতরাং তার কাছে নাফিস করলে কি করে বিচার পাবেন বা মাসলাই কি করে জানবেন আল কাদের আলাইনসাফিয়া জিনি সুবিচার দিতে সক্ষম তার কাছে সুবিচার পাওয়া যেতে পারে হয়তো আবু কে উপদেশ দেবে আর না হলে কোন একটা সৎ পরামর্শ দেবেন যে তুমি ঠিক আছে নাও তোমার ছেলে মেয়েদের বেগানা মহিলার সাথে পুরুষ লোকের কথা বলা যায় বেগানা পুরুষ সাথে কোন মহিলার কথা বলা না যায় নয় কিন্তু কতটা যায় যতটা প্রয়োজন যতটা কি প্রয়োজন মাসলা জিজ্ঞাসা করতে পারে একজন মহিলা সরাসরি আমার একটি মাসালা আছে জিজ্ঞেস করতে পারে নিরাপদ স্থানে জিজ্ঞেস করবে হ্যাঁ ফিতনা মুক্ত হয়ে জিজ্ঞেস করবে নির্জনতাই নয় হ্যাঁ সকলের সামনে জিজ্ঞেস করবে অথবা এমন জায়গায় জিজ্ঞাসা করবে যেখানে নিরাপদ পরিবেশ সকলে এখান দিয়ে চলাফেরা করছে জিজ্ঞেস করছে কোনো অসুবিধা নেই লোকজন চেহারা পর্দা করতে হবে ওই আল তো মোহনামা তান বলছেন যখন তোমরা নারীদের কাছে কোনো কিছু চাইবে মাল সামান কিছু নেওয়া দেওয়া করতে হবে হয়তো কোন প্রয়োজন কোন জানতে চাইবে চাইবে কোন কথা বলার প্রোজন রয়েছে ফাঁস আলোহন তাদের কাছ থেকে চেয়ে নাও মানে তাদের সাথে সম্বোধন হ্যাঁ কথা বললো মিওয়ার হেজা পর্দার আড়াল থেকে সেটা দেয়ালের পর্দাই হোক হ্যাঁ মাসালা জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই পারে কথা বলতে পারেন কিন্তু ফিতনার আশঙ্কা মুক্ত থাকতে হবে আর প্রয়োজন মাফি প্রয়োজনের বেশি না এখন মাসালা জিজ্ঞাসা করতে গিয়ে বা সালাম দিতে গিয়ে ভাই কেমন আছেন ভাবি কেমন আছেন হ্যাঁ রাগ করেছেন নাকি হারাম শুরু হইল এখন তাই না আর ফিতনা থেকে মুক্তও থাকতে হবে যাতে করে অন্তরে কোন রকম ফিতনা না হয় অন্তরে ফিতনা হচ্ছে অসত নিয়ত সে পুরুষের হোক অথবা নারীর হোক হ্যাঁ आकृष्ट हवा जान ना थकेरा ना कथा फित अथवादि इत्यादि असुविधा नहीं हदीज़ द्वारा भाष्यकर बोलमे खरज बहन करा बापर ओपर फरज वाइन कानू की जदिमे बड़े এটা একটা মাসলা এমন না যে আপনার ছেলেরা শুধু না ভালো আছে আঠারো বছরের নিচে আছে তখন খরচ খরচ আঠারো বছর পরেও খরচ ফরজে করছে তখন সেটা আলাদা কিন্তু যদি দেখা যায় যে বিশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে এখনো কাজ কর্মের যোগ্য হয়নি বা কাজে লাগতে পারেনি কাজ পায়নি বেকার হয়ে আছে আহ বা যা কিছু হচ্ছে তা দিয়ে তার সংসার চলছে না তখন আপনার ওপর ওই ছেলের খরচ ফরচ হবে আপনি সবটা লইলে আর অনেক সময় হয়তো বেতন শেতন কম দেয় আর ধরা আটশো রিয়েল বুঝা গেছে বেশ কিছু ক্ষেত্রে হয়ে যায় এরকম তখন অনেকে তিলকে তাল করে জায়জ করে হারামকে হালাল করার চেষ্টা করে এই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে তখন কি মালিককে না জানিয়ে ঠিক আছে তুই বেতন কম করবি অন্য দিক থেকে আমি দুশো টাকা টেনে চেয়েছিল হবে হ্যাঁ এই বিষয়টা একেবারে যাইজ হবে না বলা যাবে না আর একেবারে যাইজ হবে বলা যাবে এই ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে শুধু সতর্কতা না অধিক সতর্কতা কারোর রুজি হালাল হারামের বিষয় আছে অনেক সময় সামান্য সংশয় আপনি জায়জ করার চেষ্টা করছেন না বেতন কেটে নিচ্ছেন আপনার কিছু দোষ আছে বেতন কেন কাটলি এরকম কাটলি যেটি কাটলি ওইটি আমি তোর চুরি করি হইতে পারি না এগুলো হচ্ছে চোরা রাস্তা হারামের হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে এই মাসালাও এখানে উল্লেখ করেছেন লেখ। লেখক মনতাজার আলী ইস্তিফা আপনার জন্য অন্যের ওপর একটা ফরজ ছিল যে এটা হচ্ছে আপনার প্রাপ্য আপনি মালিকের কাছ থেকে পাবেন ধরেন সেটা পুরো বেতন সার্ভিস বেনিফিট না দেবো না একটা মশলা অনেক কোম্পানি তাই খোঁজল অত্যাচার করছে দিচ্ছে না রকম করলো ফালাহু খুফিয়া তাহলে নিতে পারবে গোপনে হইল সংশয় নাই আপনার মাসলায় এখতেলাফ রয়েছে আলামাদের হম এমাম শাহি আহমদ জায়জ বলেছেন যে আপনার রাজ্য অধিকার থাকে আর মাসলায় স্পষ্ট যেটা আমার অধিকার স্পষ্ট চুক্তি আছে সেটা কন্ট্যাক্টে আছে তারা দিয়েছেন ভাষ্যকারট বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে ওয়াজান ভাই জানান যদি আপনার যে অধিকারটা স্পষ্ট থাকে যে আমার নাচ্য অধিকার আছে ওর উপর এটা আমার পাও না পাবো তার কাছে ফাল তাহলে তার জন্য নেওয়ার অধিকার আছে না জানিও কেন এতে কোন সন্দেহ নাই যে এটা নেওয়ার জায়েজ মনে করছেন এই বিষয়টা স্পষ্ট এটা আমার প্রাপ্য আমার অধিকার এটা স্পষ্ট না অস্পষ্ট মনে হয় আমার জন্য জায়গ হইতে পারে অনেক ক্ষেত্রে এরকম হয় এরকমটা হয়তো জায়জ হয়ে যাবে এরকম একটা উদাহরণ না দিলে বুঝবেন না প্রতি বছর বেতন বাড়ছিল নিয়ম ছিল সাধারণত দুর্দিন এসেছে আমাদের পাপের কারণে বেতন বাড়ে না হয় না এবছর বাড়ল না সামনে বছর বাড়ল না আরে এতদিন ধরে নিয়ম ছিল সার্কুলার ছিল যে এত পার্সেন্ট যেই পার্সেন্ট একটা পার্সেন্ট হোক বেতন বাড়াবি বা টেন পার্সেন্ট বেতন বাড়াবি বেতন কয়েক মানে ঠিক আছে যেটা বাড়তো সেটা আমি কি করবো নিয়ে নেব হ্যাঁ এটা এটা স্পষ্ট না। না না। এই এটাকে হালাল করা ও শুরু থেকে বলছে এবছর বেতন দিতে পারলাম বাড়াইতে পারলাম না আর বেতন বাড়াইতে পারলাম না পারলে পোষাইলে থাকো না হলে না থাকো আপনি মনে করছেন যে না তুই যখন কাজ করিয়ে নিবি আবার বেতন বাড়াবি না মানে ওটা আমার জন্য চলবে অভিযুক্ত না করা হয় যে অন্যের অধিকার খর্ব করেছেন বা আপনি চুরি করেছেন বা আত্মসাত অনেকেই মালিকের ক্যাশ থেকে নাস্তা করেন অফিসটা অফিসে চাকরি করছেন টাকা পয়সা ব্যাপার ওখান থেকে মালিকের ক্যাশ থেকে নিচ্ছেন আর নাস্তা করছেন যাইজ না যাইজ নয় অনুমতি যদি নাস্তা করলে দুই রিয়ালের হাতে স্যান্ডউ একটু বেশি করে বললাম জানিনা এক রিয়াল আছে কিনা আমি যেহেতু বাইরে কিছু না জানিও না দুই রিয়াল ধরলাম একটা মোটামুটি স্যান্ডউইচ দুই রিয়াল আর একটা জুস তিন রিয়াল ঠিক আছে কিনা তিন রিয়াল এটুকু হইতে পারে দিয়েছে কিন্তু আপনি ভাবছেন যে মালিক যখন অনুমতি দিয়েছে শর্মা খাবো কথা বোঝা গেছে মাত্রাল দশ রিয়াল কম পক্ষে দশ রিয়াল নাস্তা খাচ্ছেন আপনি অথবা নাস্তা খাবোতে গিয়ে ওই রকম হাই ফাই হোটেল অথবা পিজা হাটে গিয়ে ম্যাকডোনাল্ড কথা বলছে একজন একজন ফকির ফার্মাসীতে আমি ওষুধ জাতি যে রাস্তায় আছে ওখান থেকে বেরোচ্ছি আর একজন এই মোটা সোটা এসে ভাবতে পারিনি প্রথম তো এরকম কালো মোটা সোটা দেখেলে তো ভয় লাগে যার ফলে নিজে সবসময় অ্যালার্ট থাকে প্রস্তুত হয়ে থাকে এটা উচিত আসলে রাস্তা রাস্তাঘাটে তো এসে আমার সামনে দেখালাম এটা ভিক্ষার সালাম এই দেশের সালাম পাওয়া যায় এক শ্রেণীর সালাম সালাম দিয়ে সামনে যখন দাঁড়িয়ে গেছিল দাঁড়াইতে হইলো ওর দিকে তাকাইতে হইলো কিন্তু তাকাচ্ছে আবার ভয়ে ভয়ে কি করে হ্যাঁ তো বলছে দিন অবশ্য সকাল নয়টার সময় দশটার সময় বলছে নাস্তা করবতে কিছু টাকা পয়সা দিতে পারবেন এত সুন্দর শরীর স্বাস্থ্য আমার চাইতে ডবল ওজন হবে একশো আশি কিলো তো হবেই তো এইরকম ওজন আর আমার কাছে নাস্তার পয়সা চাইছে বললাম যে তারপরে নেকলোক আমি বুড়ো বৃদ্ধ যদি দেখি অসহায় দেখি তো অবশ্যই এটা মনে করি যে আমার দেওয়া উচিত কিন্তু এই রকম যুব ঘাট্টাঘাট্টা হয়ে আছে এইসব লোককে দেবো আমি কোথাও রাজি না তো যাই হোক আমি বললাম যে তুমি যদি তারপরে জমিয়ত যেগুলো তোমার অনেক টাকা পয়সা মান্থলি খরচ দিব ওখানে চলে যাও বুঝলি দিলাম তখন বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছে একবার রাগান্বিত হয়ে তারপরে গিয়ে টান দিকে ঢুকে গেল আমি বললাম সুফহান কিন্তু কোনদিনোটে ঢুকার তফি খাইনি আমার আমার ঢুকার তফি খাইনি আর আমার কাছে যা ভিক্ষা করছে সে কটো হোটেলে নাস্তা করার জন্য কমপক্ষে কটো হোটেলের নাস্তা একবার প্লেন যেহেতু ধুলোবালির জন্য চিন্তা করলাম তো তিন চার বছর আগের ঘটনা খেলাম খেয়ে দে তো পেট একবারে ভর্তি হয়ে গেল আর ভালো লাগলো কোডোটা লিখা আছে কটো যেহেতু লিখা আছে ওর সাথে একটু সেভেন আপ আছে এই খেয়ে আসলো না হলে যেভাবে যাবেন যান বাসে আসলাম ওই যে কোটো দেখেছি হ্যাঁ সৌদি এয়ারলাইন্স হোটেলে মানে ওরা ফিরি খাওয়াইছে নিজের পয়সা খরচ করে কোটো হোটেলে খাবো ভিক্ষুক এখানকার কোটো হোটেল রাস্তা করেছি আপনি যদি মালিকের কাছ থেকে ওই রকম মনে আছে পাশে ভালো হোটেল আছে ওখান থেকে নাস্তা করি কারণ বস্তো বলেছে না তারা রসুর সেই সময় দেখলাম দাঁড়িয়ে মেম্বারের উপর লোকজনকে লোকজন দিচ্ছেন সম্বোধন করছেন মানে মানে লোকজনকে খুদবা দিচ্ছেন মানে লোকজনকে সম্বোধন করছেন তাহলে খুব সম্বোধন করা বুঝতে পারছেন না খুদবা মানে কি সম্বোধন করা আরবি দিয়ে বাঙালি জাতিকে সম্বোধন হয় নাকি আরবি জাতি না আরবি ভাষা দিয়ে বাঙালি জাতিকে বা উর্দু জাতিকে ভারতীয় পাকিস্তানিকে অন্য অনারবকে সম্বোধন করা ঠিক ওই রকমই যেমন বাংলা বগরি ছাগলকে বলছেন হই হই ওই হে হেটা বুঝে যে কিছু এটা বলছে তাই না আল্লাপাক এদের যখন হিসাব নেবেন কি যে হিসাব দিবে যে বড় বড় নেতারা জুমা পড়তে আসতো বেতুল মুখার্মে হ্যাঁ এমপি মিনিস্টাররা আসতো তাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দাওনি মোল্লা হ্যাঁ দাঁতার হাতটা হচ্ছে ওপরের হাত দাঁতার হাত হচ্ছে যদিও নিচে থেকে দেয় অনেক সময় নিচে থেকে দেন এই যে গরিবকে একটা ফকির কে ধরাচ্ছেন আপনার হাত নিচে আর নিচ্ছে ওপর দিক থেকে কোনটা ওপরের হাত যে দাতা দাতার হাত বোঝানো হয়েছে ওপরে থাকলেই শুধু হয় না কখনো আমরা কখনো নিচে থেকে তো দাতার হাত হচ্ছে বলেছেন আলিয়া দুলিয়া খাই মিনাল সুফলা ওপরের হাত নিচের হাতের চাইতে উৎকৃষ্ট মানে দাতার হাত গ্রহিতার হাতের চাইতে উত্তম অর্থাৎ সবসময় দেওয়ার চেষ্টা করিও কারো কাছে চেষ্টা করিও নেওয়ার চেষ্টা করিও না জি ধার দেওয়ার চেষ্টা করিও ধার নেওয়ার চেষ্টা করিও না এক কথা সবকিছু বেমান তাউল এখন আসলো ওই হাদিসটা যে শুরুতে বলেছি प्रत्येक भरण पोषण खरच खर्चा खरच रहे व्यक्ति दिए जर दाय दायित्व तुम्हारे जर खरसार दायित तुम्हारे रही व्याख्या कर ও আবাঁকা তোমার বাবার খরচাকা তোমার বোনের খরচ ও আঁকা তোমার হ্যাঁ এখানে স্ত্রী আর ছেলেমেয়ের কথা বলা হয়নি অবিবাহিত লোকদের জন্য কিন্তু বিবাহিত হলে তখন এরা তখন তাতে কি হবে যোগ হবে রহনাই হাদিস বিধান আর তারপরে শুরু করতে হবে এমন ব্যক্তির থেকে যার খরচ বহন করা আপনার ওপর ফার্জে আইন আল্লাহটি ভালো করে বুঝেন আমাদের সামনে এখন একজন মানুষ হিসাবে আমার আমাদের স্ত্রী ছেলেমেয়ের আছে না আর বাপ মা আছে আগে স্ত্রী ছেলেমেয়ের ফরজ। স্ত্রী ফরজ হবে কারণ স্ত্রী আর হচ্ছে আইন অর্থাৎ আপনার ওপরি শুধু ফরজ আর কারণ ঠিক না আপনাকেই খরচ বহন করতে হবে আপনার স্ত্রী আপনার স্ত্রীর খরচের দায়িত্ব কারো নেই আপনার ছাড়া কারণ আপনি তার স্বামী আপনার ছেলেমেয়ের বাপ আপনি সুতরাং আপনাকে এদের খরচ বহন করতে হবে তাই না মুস্তার শেয়ারে তারা কেউ আদায় করছে না তখন শুধু আপনাকে আদায় করতে হবে কেউ না করলে আপনাকে করতে হবে যথাসাধ্য ফুল্লাহ যতটা পারবেন আপনাকে করে যেতে হবে আপনি যেইভাবে আপনার স্ত্রী ছেলেমেয়ের খরচ দিচ্ছেন ওই ওই মানের খরচ আপনাকে স্ত্রীকে না খাইয়া রাখবো ছেলে মেয়েকে মূর্খ রাখবো তাদের খরচ মোটে দিব না কিন্তু বাপ মাকে ভালো ভালো খাওয়াবো এটাও বলছেন ইসলাম আপনি যে ধরনের খাবার স্ত্রী ছেলে মেয়েকে দিচ্ছেন ওই ধরনের খাবার আপনার বাপ মাকে দেন আপনি ওই ধরণেই পোশাক দেন আপনি এই জন্য প্রথম নিজের কথা কারণ নিজেকে রক্ষা করতে হবে স্ত্রীর বুনিয়াদ মানে বাপ মা দাদা দাদি নানানি সুম্মাল মামালিক আর তারপরে দাস দাসীরা তারপরে দাস দাসী অধীনস্থ এবং গৃহপালিত সব পশু আপনার অধীনে রয়েছে সেগুলির খরচ বহন করা আজকের আলোচনা এখানেই শেষ করি বিস্তারিত তিত আলোচনা আগামীতে হবে আর তা দিয়ে ইনশা আল্লাহ তো হয়তো আর একটি আলোচনা হবে অথবা আরো দুটি আলোচনা এই বিষয়ের উপর হবে এতগুলি মাসাইল রয়েছে আমরা জানতে পারবো আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রব আলম যা কিছু শিখছে আমার আমল করার তৌফিক দান করেন প্রত্যেকে আল্লাহ আল্লাহাক নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন এবং নিজের দায়িত্ব আদায় করার তৌফিক আল্লাহাক দান করেন আল্লাহ রবুল আলমিন আমদের সকলকে দুনিয়া আসেরাতে সুখী করেন আল্লাহ আমাদেরকে ইমানের উপর দিনের উপর তাকওয়ার উপর রাখেন ও সাল্লু আসসালাম বিনিয়া মোহাম্মদ ওাল আলী ওসাহাবিজমান